আবু মাসুদ রদিল তালাহ হতে বর্ণিত রাবি বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি নাবী সাল্লু আলাম থেকে তিনি বলেন হাঁ নাবলাল্লি সাল্লাম হতে বর্ণিত তিনি বলেছেন সাওয়বের আশায় কোন মুসলমান যখন তার পরিবার পরিজনের প্রতি ব্যয় করে তা তার সাধা হিসাবে গণ্য হয়